অতপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রত্যেক মুসলিমের উপর হাক রয়েছে যে প্রতি সাত দিনের একদিন সে গোসল করবে তার মাথা ও শরীর ধৌত করবে